পুনরুত্থানের উপর পুনরুত্থ সিং সম্পর্কে তারপরে পুনরুত্থানের পরে আমি যেই ধারাবাহিকতা আছে আসলে এখানে অনেক দীর্ঘ কথা আছে আহ এক ধরনের কথা তাজখীরার মধ্যে ইমাম কর্তুবী আহমদুল্লাহ লিখেছেন আবার বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন গবেষক বিভিন্নভাবে লিখেছেন এবং এই এই বইয়ের মধ্যে তার আল কিয়মতুল কুবরার মধ্যে এক ধরনের লিখেছেন দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধরনের আছে তবে সমস্ত হাদিসের কিতাব হাদিসের যে বর্ণনা আছে বর্ণনাগুলো পাশাপাশি রাসুল্লাহ সাল্লামের সাহাবিদের যে বক্তব্য সেগুলো তারপরে কোরআন করিবের আয়াত সবগুলো একসাথ করে যে জিনিসগুলো বোঝা যায় মানে মোটামুটি এতটুকু ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আমি এখানে তুলে ধরবো তারপর সেই ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ আজকে শেষ পর্যন্ত কিছু কথা আলোচনা করব এর আগে একটা কথা বলবো সেটা হচ্ছে এগুলো সবই মোকাইয়া বাদ গাইবের অদৃশ্য জ্ঞানের বিষয় গাইবের সাথে সম্পৃক্ত বিষয় মানে এর বাস্তবতা সম্পর্কে কোন তথ্য আমরা দেওয়ার মতো কোন ক্ষমতা রাখি না বন্যার আলোকে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি তো এই বন্যার আলোকে যে বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি তার মধ্যে প্রথম এক নম্বর যেটা সেটা হচ্ছে এক নম্বরে আসছে আলবাস আলবাস হল পুনরুত্থান পুনরুত্থান আলবাস পুনরুত্থান আলবাহ সম্পর্কে আলোচনা হয়েছে বাসের সঙ্গে ফুয়ের কথা আলোচনা হয়ে গেছে বিষয় সম্পর্কে আলোচনা আলবাহ এর পরে দ্বিতীয় নম্বর যেটি সেটা হচ্ছে কিছু আলোচনা মনে হয় করেছি নুসুল হল বিস্তার মানে পুনরুত্থানের পরে লোকেরা যে চতুর্দিকে যে মানে দৌড়াদৌড়ি করবে চতুর্দিকে উঠে যাবে চলা দৌড়াদি করবে সেটা হচ্ছে নুসুর এরপর হচ্ছে সুম্মাল হাসন এরপর হচ্ছে হাসর হাসর হলো একত্রকরণ চার নম্বর হচ্ছে এর পরে হল হাসরের পরে যেটি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো আল আরামিন এটাকে মহকে বলা হয় মানে দাঁড়ানো যেটা সত্যিকার উদ্দেশ্যে আলমিন মানে আল কিয়মাম আলমিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত হওয়ার জন্য মানে বিচারের জন্য দণ্ডামান হওয়া অপেক্ষা করা বিচার অপেক্ষা বা বিচারের জন্য দাঁড়ানো এটা হচ্ছে কিয়াম এরপরে পাঁচ নম্বর হচ্ছে ভয়াবহতা বা ভয়াবহ অবস্থা তিনটি এটা হলো কেমতের সবচেয়ে জটিল এবং কঠিন সময় বিভিকা সময় যে যে সময় ভয়াবহ অবস্থায় মানুষগুলো মধ্যে অবস্থার সম্পর্কে ছয় নম্বর হচ্ছে টাকা আসুম টাকা আসুম হল ঝগড়া ঝগড়া বিবাদ বিতর্ক ঝগড়া বিবাদ বিবাদ একটা সুযোগ থাকবে এরপরে লোকেরা যখন অবস্থার মুখোমুখি হবে তখন তাদের মধ্যে পয়েন্ট হচ্ছে এটা আর সাফাৎ সাফা আত হল ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর হচ্ছে আত্মা ঝগড়া বিভাগ সাফাৎ হল সুপারিশ করা সুপারিশ সাত হল তাখা আসুম তারপর আট নম্বর হলো আল হিসাব আট নম্বর হলো কোথায় আল হিসাব ধারাবাহিকতা আলোচনা করবো আল হিসাব এটা হলো আট নম্বর হলো হিসাব নয় নম্বর আল মিজান এটা আমাদের বিশ্বাস করতে হবে সব এগুলো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন আলোচনা রয়েছে এবং দীর্ঘ আলোচনা রয়েছে আল মিজান নিজান হলো দাঁড়িপাল্লা যেটাকে বলা হয় দাড়ি পাল্লা হলো দাঁড়ি পাল্লা তাহলে নয় নম্বর বলল আল মিজান এগুলো প্রত্যেকটি বিষয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ খুব সংক্ষেপে দেখে আজকে চেষ্টা করবো আমরা যতটুকু অগ্রসর হওয়া যায় যে এখতলাফ বা বিস্তারিত আলোচনা আমরা সেদিকে যাবো না এরপরেজানে হচ্ছে কত নম্বর এরকম দশ না দশ নম্বর হচ্ছে ততাই উৎসাহ এটা আমর নামা গ্রহণ ততায় উৎসফুল আমর নামা গ্রহণ এগারো নম্বর এখানে একটি ভয়ানক দৃশ্য স্বাদ এখানে আমর নামাগুলো উড়িয়ে দেওয়া হবে এরপরে এটা হলো কত নম্বর দশ নম্বর এরপরে এগারো নম্বর হচ্ছে আল হাউন হাউস হাউস হাউজ বুঝি হাউস হচ্ছে যেখানে মানে পানির বা পানীয় ব্যবস্থা আছে সেটা হচ্ছে হাউস এরপরে বারো নম্বর হচ্ছে আলমরুর আল আসরাত অথবা আস संख्यालय तेर नम्बर अलकानता काना टाओत मत मैं सीरा छोट अल काना जहान उत्तीर्ण मानी जानना जीते मूलत जहर नाम आगे ही चले जाए कान्नात और जहार नाम जो लास्टर जो राष्ट्रे नहीं आसल जहर नाम आगे पैसा हो जाए जो आलोचनार्थे जाबा धारावा এক নম্বর কি বলেছি তাহলে এবার যে কোনো আল বাস বাস সম্পর্কে আলোচনা হয়েছে মানে দুইটি হচ্ছে বিশুদ্ধ অভিমত তিনটি কৌল রয়েছে তিনটি কৌলের মধ্যে দুটি হচ্ছে বিশুদ্ধ অভিমত যেহেতু সরাসরি করিমের আয়াতের মাধ্যমে এবং আদিশের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এরপরে বাসের পরে যেটা আসছে সেটা এরা বিক্ষিপ্ত বই পতঙ্গের মতো এদিক সেদিন ছোটাছুটি করে থাকবে ছোটাছুটি করে থাকবে সেটা ছোটাছুটি করার পরে যে কাজটুকু তাদের হবে সেটা হচ্ছে এরপর এদেরকে আল্লাহামিন একসেপ্ট করাবেন এই একসাথ যেটি হবে সেটা হচ্ছে মূলত হাসর এবং হাসরটা মানে সিরিয়াতে হবে এটা বাধ্য সিরিয়ারের স্থানে হবে মানে এই জায়গাকে সাল ইসলাম হাদিসের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে সেখানেই আরদুল মাহাসর হবে সুতরাং এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং এখানে একসাথ হবে সবাই এখানে আল্লাহ একসাথ করবেন একসাথ করবেন তা নয় এই জন্য হাসরটা মানে মানুষ এবং অন্যান্য সৃষ্টি সবাইকে আল্লাহিন একসাথ করবেন সকল মানুষকে একসাথ করবেন কাউকে বাদ দিবেন না সুর আল তাহার আচ্ছা বলেছেন तरफ करब फिर एक बारेना सुराउल नंबर आयतर मध्य बना सुरक्षा आयत मध्य बना सुर वक्त पंचाश नम्बर आयत सुरहुदे एक तीन नम्बर आयत से फिर तेज करा আল্লাহ রবুল আলমিন এটা বলেছেন একসাথ করবেন কি আমাদের বন্যাদীতি গিয়ে আল্লাহ এভাবে বলেছেন তো আবুলের মধ্যে এসেছে তিনি বলেন सम्पर्क आलोचना करबर थी ला ला जो ला ला जो उठबा कि कपड़ी मानी तेजन हो कपड़ी उठ কিন্তু যখন অনুসুর মানে হাসা ময়দান পর্যন্ত পৌঁছবে তখন অবস্থা হবে তোমরা একত্রিত হবে তখন যখন তোমরা দেখো তোমাদের কোন কাপড় চোপড় নেই কোনো জুতা নেই তারপরে তোমরা একেবারে তাদেরকে একসাথ করা হবে তখন যতগুলো আদিস আছে সবগুলো আদিসের মধ্যে হাসুরের কথা উল্লেখ করা হয়েছে আর বাসের কথা যতগুলো আদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে তাদের বায় হবে আলান ওই কাপড়ের উপর যে কাপড়ের উপর কি হয়েছে দাফন করা হয়েছে তাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে যে মানে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বিভিন্ন ধরনের কথা উল্লেখ করেছে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আমি আর সেদিকে অনেক দীর্ঘ কথাগুলো সরে যাচ্ছি এখানে একটা প্রশ্ন আমরা করেছিলাম বা আপনার সেটা মনে হয় আলোচনা হয়েছে সেটা হলো আল্লাহ সুবাহ সর্বপ্রথম যে ব্যক্তিকে হাসার ময়দানে কাপড় দিবেন কাপড় পরাবেন তিনি হচ্ছেন ইব্রাহিম একটি সহিয়াদিসের মধ্যে বলেছেন যেখানে বলেছেন যে সর্বপ্রথম যে ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন কাপড় দিয়ে আসার ময়দানে সম্মানিত করবেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলহী সাল্লাম এখানে আমরা বলছি অনেকগুলো কারণও এবং কর্তুমি সহ আরো যে সমস্ত ব্যাখ্যার মধ্যে আছে ওনারা উল্লেখ করেছেন যে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন সবগুলো ইস্তেহাস এগুলো কিন্তু হাদিস কারণগুলো হাদিসের মধ্যে আসেনি তবে প্রকৃত ইতিহাস যেটা সেটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলাব্রাহিম সাম্বা কুমার মুসলিমিন এই মিল্লাতের পিতা এই হিসেবে ইব্রাহিম আলী ইসলাামকে আল্লাহ এভাবে সম্মানিত করবে এটা মূল কথা আর যেহেতু আল্লাহ আব্বুল আলম ইব্রাহিম আলী ইসলা মূলত সাল্লাহ ইসলামের পিতা এই জন্য তিনি বলেছেন যে মানে আল্লাহ রথম তাকে এরপর কিভাবে বিভিন্ন ভাবে আসবে যখন হাসর হবে তখন তাদের অবস্থান বিভিন্ন ধরনের হবে প্রায় সেখানে ষোলো থেকে সত্তরটি বিষয়ে আলোচনা করা হয়েছে মানে যেটা উপস্থিত হবে তারা তার মিথ্যা যে মানে রচনা করে হাস ময়দানে তার মানে তার কঠিন এক এ করা হবে সেটা হচ্ছে এরপরে উম এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে সেই মানে প্রায় বললে ষোলোটি বিষয় রয়েছে আহ একটা আলোচনা শেষ এরপরে আসতেছে হাঁসুর ময়দানে অন্তর গুলো একেবারে অস্থাগত হবে না কিভাবে কারণ এরা হাঁসের ময়দানে চতুর্দিক থেকে এসে একসাথে হয়েছে গোটা তারা জানে না তাদের পরিণতি হবে এই কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে এই জন্য সুরান যেখানে অন্তর্গুলো মানে কাঁপতে থাকবে চোখ মানে এদিক সিদিক মানে চোখে বোনা হয়ে কিছু দেখছে না এরকম একটা অবস্থা হবে সুরান না মধ্যে বলেছেন কলুবাই আফসার অন্তর গুলো হয়ে যাবে দৃষ্টি হয়ে যাবে প্রশ্ন করেছেন তারা যে মানুষগুলো এভাবে উঠবে তো তাহলে তো মানে তারা তাদের কাপড় চোপড় থাকবে না তাদের পায়ে যুক্ত জুতো থাকবে না এমন অবস্থা উঠবে তাহলে তো নারী দেখা শুরু করবে তারা বলেছেন মানে অবস্থা এমন হবে যে ছোট শিশু মানে दीर्घ आलोचनाद्ला दिन कटे गलो आल्मुल्ला तो एक मास कष्ट मानी আমাদের দেশে আল্লাহ বলতে পঞ্চাশ হাজার বছর তোমরা যে দিন গণনা করতেছো এই দিনের প্রথম দিন গণনা করবে পঞ্চাশ হাজার বছর তাহলে এই মানে এই অবস্থায় মহাকুবের মধ্যে লোকেরা দাঁড়িয়ে থাকবে মহাকুবের মধ্যে বলেছেন এখানে আল্লাহ রাবুল্লা আলমী মেহরবানি করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাবুল্লা আলমীর প্রতি ইমান এনে সত্যিকার ভাবে আল্লাহ তারা হুকুক গুলা করতে পেরেছে এবং তৌহিদকে বাস্তবায়ন করতে পেরেছে সত্যিকার শরীয়ত থেকে নিজে রক্ষা করতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন ওয়াল্লাযী أخف من বিয়াদিহি ইন্নাহু লা ইউখাফাফু আনিল মুমিন হাতা ইয়াকুন আলাইহি আখাফা মিন সলাতি মাকতুবাতি ইয়াসলিয়া ফি দুনিয়া যে এত দীর্ঘ সময় ईमानदार ব্যক্তিদের কাছে মনোযোগ যখন এক ওয়াক্তের আমদের সময় الله আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে সেটা হচ্ছে মানুষের কাছে এক মাইল আরবদের মাইল ছিল তখন দুই হাজার এক মাইল অথবা এক মিল বলতে মিল বলতে অনেক সময় যায় সুরমা দেওয়ার জন্য যেই কাঠি ব্যবহার করা হয় তাকে সুরমাদানির মধ্যে সেটাকে মিল বলা হয় আর তবে আমায়ী তারা মানে গ্রামের মধ্যে ব্যস্ত থাকবে ঘরমাক্ত হয়ে ঘামে এমন ভাবে তারা মানে প্লাবিত হয়ে যাবে যে ঘামের মধ্যে তাদের আমন অনুযায়ী বাসতে হবে কেউ অর্ধেক কেউ পুরা মানে পরিমাণ তাদের ঘামে তারা হয়ে একেবারে ডুবে থাকবে অবস্থা এমন হবে যে তাদের আর কোন অবস্থা থাকবে না তখন ইয়াকুল ইনসান সমস্ত লোকেরা তখন খালি ইটে বলবে কোন দিকে যাবো কোন দিকে পালাবো পালানোর স্থান তারা করতে থাকবে শুধু পালানোর জন্য তারা স্থান তাস করবে আমরা কোন দিকে যাব যাওয়ার কোন দিক তারা তালাশ করতে পারবেন পাবে না তখন আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে তাদের মানে কারো মাথার মধ্যে আল্লাহ হাবুল আলহামিন এলহাম করবেন একটা বিষয়ে জানা দিবেন যে তোমরা একটা চেষ্টা করতে পারো সেই চেষ্টাটা হচ্ছে আনাসিমিন মালিক রাজি আল্লাহ তালাহু থেকে মাহুরাল আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন যে আমরা আনাসমি মালিক রাজিয়ালের কাছে গেলাম যখন তিনি জীবিত ছিলেন তারপরে অনুমতি দিলেন আমরা প্রবেশ করলাম প্রবেশ করে আমরা বুনানি সহ তার পাশে বসলাম তখন তিনি তাকে জিজ্ঞেস করলাম যে সাল সাল্লাম যে হাদিস টা ব্যাপারে বলেছেন আমাদের কি সেটা অনেক দীর্ঘ হাদিস শহী বখারের মধ্যে দেখতে পাবেন কিতাব উত্তর উহিদের মধ্যে দীর্ঘ আলোচনা করা হয়েছে শহী বখারি কিতাব উত্তর মধ্যে এবং অনেক লম্বা হাদিস তারপরের হাদিসটা হচ্ছে সেটা অনেক লম্বা হাদিস সেটা হল সহিমুসলামের কিতাবুল ইমানের মধ্যে সহিমসলামের কিতাবুল ইমানের মধ্যে দেখতে পাবেন আলোচনা করতে যাচ্ছি না সেটা হলো লোকেরা যখন এই কঠিন অবস্থার মুখোমুখি হবে তখন বলবে চল আমরা আমাদের পিতা আদম কাছে ইসাহাত্ম তাকে বলি আমাদের জন্য সুপারিশ কর আল্লাহ তালার কাছে আমাদের জন্য সুপারিশ করতে তিনি চরমপ্রথম মানুষ কিন্তু আদম আলী ইসলামতামের কাছে আসবে আসা পরে সুপারিশের জন্য বলা হবে আদম আবার পাঠিয়ে দিবেন যে ইব্রাহিম কাছে লোকরা ইব্রাহিম আলহ ইসলাত আসবে তিনি মুহিহি ইসলাম এর কাছে পাঠাবেন মুহিসাম ইসা আলি ইসাল্লাহ কাছে পাঠাবেন সর্বশেষ এসে আসার পরে আপনি আল্লাহ হাবুলের কাছে মেহবানি করে এতটুকু সুপারিশ করুন যে আল্লাহ হাবুল আলমিন যাতে আমাদের জন্য একটা ফসলা করে এটা চাচ্ছে তারা কি মানে এটা কি চাচ্ছে যে তারা যে আল্লাহ আমাদের বিচারটা অন্তপুখে করে তখন বলবেন যে হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব আর শ্রীমতিহাসু সাল্লাম তখন শীর্ষ বয়ে যাবেন সিজার পরে যাওয়ার পরে রসুলের মধ্যে জানান রাবুল্লা আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন আর এটাই হচ্ছে মূলত আশেফা আতুল খুবরা প্রথম যে সুপারিশ বা বড় যে সুপারিশ এই সুপারিশ আমরা এটা কত পয়েন্টে আলোচনা করতেছি সাফাহত হচ্ছে কত নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টে মানে এই সাফাহাত্রাল্লাুল ইসলাম মানে বিচারের জন্য আল্লাহ আবুল আলমীর কাছে সুপারিশ করবেন এটাই হচ্ছে সাফাহাত সাফাহাত টা আমরা একটু দীর্ঘ আলোচনা করতে চাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা হচ্ছে এ ধরনের গ্রহণযোগ্য সাফাহটা হলে আমরা জানলাম আশ্রাতে সাফাত হচ্ছে দ্বীপকার দুনিয়া তো সাফাহ দ্বীপকার একটা হচ্ছে সাফাতে হাসানা একটা হচ্ছে কি সাফাত কেউ যদি ভালো সুপারিশ করে তিনি এর জন্য সব পাবেন আর যদি কেউ যদি খারাপ সুপারিশ করে তাহলে এর জন্য তিনি কি হবেন হ্যাঁ তিনি অপরাধী হবেন এবং তিনি ওই কাজের জন্য তিনি গুনাগার হবেন ওই কাজের জন্য তিনি কি হবেনা গুণাগার হবেন আমরা এগুলো সব দলিল আছে দলিল আছে এগুলো আমরা সময় যাচ্ছি না সেদিকে সাফা আল মকবুরা যেটা আল্লাহবুল আলমের কাছে গ্রহণযোগ্য সাফাহাত এই সাফাহাতের প্রকার হচ্ছে সর্ম্য সাতটি কা আল্লাহ রাবুল আলমীর অনুমতি দিবেন তন্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে সুপারিশগুলো সাব্যস্ত হয়েছে এগুলো হচ্ছে 7টি প্রথম সুপারিশ হচ্ছে আল শাফাআতু আল উযমা সবচেয়ে বড় সুপারিশ এটাকে মাকামুল মাহমুদ বলা হয়েছে এর নাম হচ্ছে কি আল মাকামুল মাহমুদ আল্লাযি বাস্থু যেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে স্থানে এটা হচ্ছে মাহমুদ প্রশংসিত স্থান মূলত এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যে তাহাজ্জুতে কি পাবেন অনুমতি পাবেন এই জন্য এটাকে মাকামুল মাহমুদ বলা হয়েছে এই সাফাত একেবারে জগত সৃষ্টি উপস্থিত হয়েছে বলতে পারবেন এটা হলো প্রথম দ্বিতীয় নম্বর সাফাহ হচ্ছে রসুল ইসলাম যে সুপারিশ করবেন আহলুদ্দুন যারা তৌহিদ কিন্তু গুনাঘা তাদের জন্য করবেন অনেকগুলো হাদিসের মধ্যে সবচেয়েবস্তু হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কুল্লু নবিিন সাআলা সওয়ালান প্রত্যেক নবী আল্লাহ রাব্বুল আলামিন কাছে একটা না একটা কিছু চেয়েছে অথবা অন্য আরেকটি হাদিসে কুল্লি কুল্লি নবিিন দাওআতুন দাআহা লিউম্মতিহি প্রত্যেক নবী জন্য এই দুনিয়াতে কি করেন এই করেন যে দোয়াটা রসুল কি ছিল আল্লাহ করা মানে আল্লাহর কাছে কবুলকৃত দোয়া এখানে এই আদিজ থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে নোয়া আল্লাহুল্লাহম কি করেন হ্যাঁ কবুল করেন না এরা বুঝে যাচ্ছি কবুল করেন না এটা বুঝতে পারছি আব্দুল্লাহ বন্ধিত উজাবাদ এরপরে আরেকটা মধ্যে এসেছে মানে তাদের এই দোয়াটা অগ্রিম করে ফেলেছে আগে করে ফেলেছে সবাই যেখানে যখন দিয়েছে তখনই কি শেষ করে দিয়েছে নবীরা সব দোয়া করে ফেলছে রাখে নাই কোন নবী সেটা রাখেননি সবাই এই দোয়া করে হয়েছেন হিসেবে রেখে দিয়েছি কিন্তু এরপরে অতিরিক্ত কথা আছে সেটা কি তবে সফা পাবে আমার মধ্যে তারা কবিল্লাহ যারা আল্লাহর সাথে সাফা পেতে হলে গন্ধ থাকে তাহলে আমার উম্মের মধ্যে যারা কবির ঘুরে পড়ে জন্য আমার সাফার থাকবে থেকে মূলত একদম লোক সাফাত করবেন কিন্তু শর্ত হচ্ছে কি না এরাতদ কি থাকতে হবে তহিদ ঠিক থাকতে হবে এবার আসুন এরা তিলমিজি এই হাদিসটা তিলমিজির হাদিস আমরা কি করা হবে অনুমতি দেওয়া হবে নবীদের সাথে আরো সুপারিশ করবেন শহীদ দেওয়া সুপারিশ করবেন কি সুপারিশে কি দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে রসুল সৈহাদিস মিন তার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে সত্যজনের ব্যাপারে সুপারিশ করবে একজন শহীদ সত্য জীবনের ব্যাপারে কি করতে পারবে সুপারিশ করতে পারবে আর কে সুপারিশ করবে সিদ্ধি কিনা সুপারিশ করবে যারা সুপারিশ করবেন এরপরে আসতেছে ফেরিস্তাদেরকে আল্লাহাবুল আলমিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন কারণ ফেরিস্তারা মানুষের আমল অনেকে কি করেছে দেখেছে এরা অনেকে সুপারিশ করতে পারবে রসল উল্লাহ বলে নবী ফের এবং সিদ্দিক যারা আছে এরা সবাই কি করবে সুপারিশ করবে এরপরে ছয় নম্বর হচ্ছে মমিন যারা বান্ধব আছে তাদেরও অনেকে সুপারিশ করার জন্য ক্ষমতা পাবে আদিজের মধ্যে এসেছে আমার মতো মধ্যে এমন একদল লোক থাকবে লামান এমন একদলও হতে পারে বা একজন হতে পারে লামান দিয়ে মানে এক বোঝায় একাধিক আসে গুপ্তের যত জনগুষ্ঠি আছে এর চেয়েও বেশি লোকের জন্য সুপারিশ করবে কেমন তাহলে এরা কিন্তু এ কিন্তু রবি না নবী হলে বলে দিয়েছেন বুঝা যাচ্ছে তাহলে এই মধ্যে এরকম লোক আসবে এবং লোক থাকবে আল্লাহ আলাম छोट बा शिशु টেরে নিয়ে দিকে যখন তাকে জান্নাত থেকে বাধা দেওয়া হবে জানা যেতে পারতেছে না কোনো না কোনো কারণে তার সুযোগ হচ্ছে না তাকে টেনে নিয়ে যাবে আর একটা জিনিস সুপারিশ করবে এটা মানুষ না অন্য কিছু না এই লোক হচ্ছে আল হাজরুল আস হাজ আস করবে আল্লাহ তার কাছে সুপারিশ করবেসম বলেন আল্লাহবুল আহমিন তাকে আবার উত্থিত করবেন তার দুটা চোখ দেওয়া হবে চোখ দিয়ে দেখবে বলে মুখে কথা বলতে পারবে হাকিমিকার ভাবে কি করবে তার ব্যাপার সে সাক্ষী দিবে তাহলে সুপারিশ করে আরেক গুরু পাওয়া গেল সুপারিশের আরেক দল হচ্ছে যারা হতে ময়দানে আল্লাহ আহমিন যাদেরকে ঘোষণা দিয়েছেন ক্ষমা তারা যাদেরকে সুপারিশ মানে সুপারিশ করবে তাদের সুপারিশ তোমাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি ওমান শেফা আতুল্লাহ আর যার জন্য তোমরা সুপারিশ করবে তাকেও ক্ষম করে দিলো যদি সেখানে কেউ আর জন্য সুপারিশ করে তাহলে সেটাও কি হবে ক্ষমা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে বললাম আট দল সাথে যে নিজের জীবনকে সম্পৃক্ত করতে পেরেছে তার জন্য সুপারিশ করবে কোরআন আল্লাহ রব আনের কাছে সুপারিশ করবে আর সিয়াম রোজা আল্লাহ রবুল্লা কাছে সুপারিশ করবে সুয়াতুল মুল্ক আল্লাহ রাবুল কাছে সুপারিশ করবে যারা নিয়মিত এই সুরা দুটি পড়বে তাদেরকে এই সুরা দুটি মানে আল্লাহ রাবুল আলমের কাছ থেকে মানে তাদেরকে প্রতিরক্ষা করবে আল্লাহ আদার থেকে প্রতিরক্ষা করবে এরপরে কত নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সুপারিশেকটি কথা আলোচনা করে খুব দ্রুত শেষ করছি সেটা হলো একদম লোককে আল্লাহ আলামী কে আমাদের সুপারিশ থেকে বারণ করে দিবেন এই লোকদের সম্পর্কে আমাদের জানা দরকার এরা হচ্ছে যারা বেশি বেশি ল করে আর এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে কথায় কোথায় মানুষদের লমন আর বিশেষ করে বন্ধুর মধ্যে গ্রামের গঞ্জে দেখতে পাই খুবই খারাপ লাগে লান খুবই কঠিন বিষয় আসলে যদি না আল্লাহ সুপারিশ করার অধিকার পাবে না সাক্ষী অধিকার পাবে তারা সুপারিশকারী হতে পারবে না লানটা খুবই কঠিন বিষয় লানটার কারণে আমরা অনেকে সত্যিকার অর্থে মানে এটা কঠিন অবস্থার মুখ বেখে ব্যাপারে সুপারিশ করা হবে তাদের ব্যাপারে সুপারিশ করা হবে না এটা বললেন প্রথমে মাহরণ হয়ে যাবে মানে তারা সুপারিশ করার অধিকার থেকে মাহরুম হয়ে যাবে তারা সুপারিশ করার অধিকার থেকে মাহরুম হয়ে যাবে কিন্তু মানে তারা নিজেরা সুবাস করতে পারবে না সুবাস করা হবে কিনা এখন আলোচনার শেফাহাতের জন্য সর্ত কি কি এখানে চারটি শর্ত আছে পাঁচটি শর্ত আছে এগুলো যদি কেউ পুরো না করে তাহলে সে সুপারিশ করতে পারবে না এক নম্বর সত্য হল ইবুল আলম অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে অনুমতি প্রতি দুই হন হচ্ছে তাকে সুপারিশ আমি সুপারিশ করতে পারবো তিনি কিভাবে জানান যে আল্লাহ সন্তুষ্ট কি অসন্তুষ্ট এরপরে তিন নম্বর হচ্ছে আবার সুপারিশ যার জন্য করা হবে তার প্রতি যদি আল্লাহ না থাকে সুপারিশ করতে পারবেন অন্য কোন না অন্য ধরনের কোন সুপারিশ সেখানে চলবে না এরপরে পাঁচ নম্বর হচ্ছে মানে সুপারিশ করা যাবে তারা সুপারিশ কখনো পাবে না তাহলে আমরা দ্রুত সাফাহাত আলোচনা করলাম সাফাহাত হচ্ছে এই ছয় নম্বর পয়েন্টে সাফাহাত আমরা আলোচনা করলাম যে সাফাত করবেন সাফাতে মাহমুদ আপনি আপনার মাথায় উঠেন আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আপনি চান আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে তখন তিনি সুপারিশ করবেন যে এদের উপর আপনি রহম করুন এবং এদের বিচার ফচালা করে দিন এই সুপারিশের এই পয়েন্ট গেছে সুপারিশ শুরু মানে একটা সুপারিশ করা হয়েছে এই সুপারিশ যখন করবেন তখনই আল ফেজাউল আউ প্রথম ভয়াবহ দৃশ্য দৃশ্যের সৃষ্টি হবে প্রথম দৃশ্য সৃষ্টি হবে দৃশ্যটা কি সমস্ত মানুষগুলো ভাষারের মধ্যে কঠিন বিভীষণ অবস্থায় ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে তাদের প্রাণ আস্তে আস্তে যাচ্ছে মানুষ তাদের অন্তর মানে কাঁপছে এমন অবস্থায় كتاب নিয়াশ হবে ওয়া উদিআল কিতাব সুরা আল কাহফ মুদাল্লাতা আবদাসান কিতাব খালিক এ কিতাব হচ্ছে समस्त আলেমগণ এখানে समस्त মানুষের কর্ম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকলিত করে গেছেন সেটাকে এনে কি করে দিবেন মাহশারে مما فيه মুজরিমিনটা দেখে তো সবাই দেখে দেখে যাবে এই কিতাবে আর কোন জিনিস লুকিয়ে সমস্ত আমার নাম মানুষের অপেন থাকবে তখন ভয়ে সবাই বিদ্যবল হয়ে যাবে না তারা বলবে আমাদের আফসোস মা লেহা কিতাব এই কোন ধরনের কিতাব তো দেখে নেই জীবনে কোনো শব্দ এটা আসল কিতাব এই ভয়ে সমস্ত লোক বিচার বিহা হয়ে যাবে তখন আর তাদের কোন নিজস্ব কোন অবস্থা থাকবে না যে অবস্থার কারণে তারা ভয়ে অস্থির হয়ে যাবে এই অস্থির অবস্থার মধ্যে দ্বিতীয় দ্বিতীয় বিভিষিকাম অবস্থা বাবস্থা বলে দিচ্ছে দুই নম্বর হচ্ছে আলফাজ দ্বিতীয় ভয়ঙ্কর অবস্থা এরপরে কিতাব যখন আনা হলো এই ভয়ে তো তারা এমনি অবস্থা শেষ এরপরে আল্লাহবুল আলমিন সত্তর হাজার থাকবে এর লেরাম মানে রশি এই সপ্তাহের ধরে ট্রেনে ফেলিস তারা জাহার নামকে নিয়ে আসবে জাহার নামকে সেদিন জাহার নামকে যখন নিয়ে আসা হবে তখন লোকেরা এত ভয় পেয়ে যাবে যেহেতু জাহার নামের অবস্থা তখন তার প্রত্যুক করতে হবে জাহার নাম একেবারে নিয়ে আসবে যাহার নাম মন হচ্ছে যেন যাহার নামের লীলায়ন আগুনগুলো তাদেরকে এখনই বাক্রম করবে আর যাহার নামকে আটকে আটকে রাখা শক্তিশালী রসি দিয়ে বা শক্তিশালী দড়ি দিয়ে যাহার নামকে আটকে রাখা হবে এবং যাহার নামকে নিয়ে আসা হবে যাহার নামের কারণে আরো বিচার বিহবল হয়ে যাবে যাহার নামকে দেখে তারা মনে করবে যে সম্ভবত এখনই আমাদের সবাইকে যাহার নামে দিয়ে দেওয়া হবে তারা তাদের গতি সম্প্রদায়ের কিছুই জানে না কোথায় যাচ্ছে যাহার নামকে নিয়ে আসা হবে আর যাহার নামের ভয় এত বিচ বিহবল হয়ে যাবে যে ব্যক্তিদেরকে মানে আশ্বস্ত করার জন্য আশাবাদ তাদের জন্য সঞ্চার করার জন্য আল্লাহ রাবুল আলমিন একটু কাছে জাহ্নাতকে নিয়ে আসবেন নিয়ে আসা হবে কিন্তু দূরে দূর থেকে দেখা যায় একটু আশাবাদ ইমানদার ব্যক্তিদের আসা হবে যে জান্নাত আসছে দেওয়া হবে জান তাদের আসবে মানে যারা এই মুখোমুখি হবে তার এর মধ্যে যারা যাহি বা আছে পাপাচারী আছে তাদের অবস্থা অত্যন্ত জটিল অবস্থা হবে এরপরে তিন নম্বর ভয়াবহ দৃশ্য অবতারিত হবে তিন নম্বর ভয়াবহ দৃশ্য অবতারিত সেটা হচ্ছে রব্বুল আলীন আসবেন বলতেছেন এখন রব আল লাগো এটা হচ্ছে তৃতীয় ভয়াবহ দৃশ্য এটাই হচ্ছে আলফাজাউল একেবারে এটার নাম হচ্ছে কি সবচেয়ে বড় ভয়াবহ দৃশ্য রব্বুল আলমিন যখন আসবেন তখন অবস্থা হবে যে বৃহবল হবে যে সমস্ত লোকগুলো হাঁটু ধরে বসে যাবে এবং মানুষ বৃহস্প হয়ে যাবে যাহা দৃষ্টি আমরা আলোচনা করেছিলাম কে সময় বলছি যে রাসুল উল্লা বলছেন যে মুসাআ সাইতাল কে দেখতে পেলাম যে কারিনা বলছি যে আমি এটা আরেকখানে গিয়ে আলোচনা করবো রেখে আসছিলাম কি বলছিলাম এটা বলেছি খুব খেয়াল রাখতে হবে দেখি যে মানে সে আল্লাহ রাবুল আরো সে খুটি বসে আছে সমস্ত মানুষ সমস্ত হয়ে যাবে ঘুষ হয়ে যাবো এটাই হচ্ছে আর সাহা আঁকা সবচেয়ে বড় ধরনের সাহা যখন তো বলছে তখন আর কেউ আরো স্বাভাবিক ব্যবস্থা থাকবে না যেহেতু হয়েছে আর সে খুটি ধরে বসে আর সে খুটি ধরে খেয়ে যাবেন বসে থাকবেন এই জন্য রসুল আলিজের মধ্যে বলেছেন যে ভাই এমন একজন আছে দেখি যে আর সে খুটি ধরে এটা রসুল আসসালাম বলেছেন আদিজের মধ্যে তৃতীয় নম্বর এই ভয়াবহ দৃশ্যের পরে আসবে এবং এদের মধ্যে সর্বপ্রথম যিনি হুসে আসবেন তিনি হচ্ছে হুসে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে ইমানদার ব্যক্তিগণ আল্লাহ শুভান হবে সেখানে দেখতে পাবেন কিন্তু কাফির ও মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখতে পাবে না ওয়া ইননাহুম আর রব্বিহিম ইয়াওমা ইযিল লাহাজুবুন আল্লাহ তাআলা বলসু ওয়া ইননাকুম ইয়াওমা ইযনা যাবে তারা থাকবে তাদের এই চোখ যেহেতু পাপিস্ট চোখ এজন্য আল্লাহ সুবহানাহু না সম্ভব হবে না আর মানে তাদের একটা পড়ে যাবে যে পর্দার কারণে তারা কি করতে পারবে না চোখ দিয়ে কারণে আল্লাহ এরপর আল্লাহ সুবান এরপরে যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ রাবুল আলমিন লোকদের মধ্যে বিচার ফলার জন্য ঘোষণা দিবেন এটা হচ্ছে এরপরের পয়েন্টটি সেটা হল সাত নম্বর তখন যে ঘোষণাটুকু দিবেন সেখানে অনেক কথা রয়েছে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে আমরা একটু তাড়াতাড়ি করছি এই জন্য যাতে করে আমরা অর্থ পক্ষে মানে একটা মানে বেশি এতে পৌঁছতে পারি লাস্ট পর্যন্ত পৌঁছতে পারি পৌঁছতে পারবো না সামনে যেতে পারি ঠিক আছে এরপরে আল্লাহ গুল আলমিন গোটা সৃষ্টি যখন তাদের অবস্থা সম্পর্কে মানে জানানোর জন্য তাদের পড়াশোনার মধ্যে একটা ঝরে লাগিয়ে দেবো মানে দল আরেক দলকে দোষারোপ করবে এই উম্মত এই জাতি ওই জাতিকে দোষারোপ করবে তোমার কারণে আজকে আমাদের দোষা আছে আমরা তো আজকে শেষ আজকে তো আমাদের কিছুই নেই মানে এভাবে পরস্পর পরস্পরকে দোষারোপ শুধু দোষারোপ থাকবে তখন আল্লাহর সবাই তারা বলবেন যে তোমরা এখন আর ঝগড়া করোনা ঝগড়া বন্ধ করে দেওয়া হবে আমার কাছে আর ঝগড়ার সুযোগ নেই পথ তোমাদের বন্ধ ঝড়ার পথ আল্লাহ এবং ঝগড়া করতেই থাকবে প্রত্যেকে ঝগড়া করতে থাকবে কেউ তার হক দিয়ে করবে তো তার মানে পিতা বিরুদ্ধে অভিযোগ করবে কেউ মানে তার অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ করবে কেউ তার মানে দায়িত্বশীলদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে অভিযোগ করবে কেউ একাডেমির আল্লাহবুল্লাহমিন বর্ণনা দিয়েছেন এবং পরস্পর পরস্পরের মধ্যে অভিযোগ করতে করতে এমন দুশ্মনী হবে যেমন সূত্রতা হবে যে আল্লাহ সুবান বলেছেন যেদিন শুধু মোত্তাকা ছাড়া আর সেদিন সকল বন্ধু বান্ধব মানে এই স্বাভাবিক করতে করতে পরস্পর পরস্পরের দুশ্মনী পানের দুশ্মনী তাদের মধ্যে সৃষ্টি হবে তো কারোর থাকবে না মানে যে সম্পর্ক আছে এই সম্পর্ক কিছুই থাকবে না সবকিছু শেষ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রাবুল আলম সেটা বন্ধ করে দিবেন এই ঝগড়া বিভাগ কি করবেন আল্লাহ তালা বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে আল্লাহ সবাই তালা তাদেরকে হিসাবের জন্য কি করবেন হিসাবের জন্য ডাকবেন তাদেরকে হিসাবের জন্য ডাকবেন এটা হলো হিসাবের আট নম্বর স্টেজ হলো কি এক নম্বর আমরা কি বলেছি হিসাব তাদেরকে হিসাবের জন্য আল্লাহ রাখবেন এই হিসাবের মধ্যে আল্লাহুল তাদেরকে প্রথমে হিসাবের জন্য রাখবেন এই হিসাবটা হবে সহজ হিসাব হিসাব সিরা হিসাবের প্রথম গ্রুপ হচ্ছে হিসাব আলিয়া সিরা এটাকে আশার তালা রসুল উল্লাহ আসলামকে জিজ্ঞেস করেছেন রসুল্লাহ আসলাম বলছেন যে হিসাব মানে করবে তুমি কেমন করো নাই তুমি কেমন করো নাই তুমি কেমন করো নাই তুমি কি প্রথম স্টেজ একদম লোক তারা শুধু হিসাব ইয়াসিনের সম্মুখীন হবে এটা আল্লাহ তালা কাছে শুধু তাদের আমল সম্পর্কে মানে প্রশ্নের মুখোমুখি হবে কিন্তু আল্লাহ তালা কিছুই তাদেরকে জিজ্ঞেস করবে মানে কেন করো নাই এটা জিজ্ঞেস করবে না যদি কাউকে জিজ্ঞেস করা হয় এটা হলো হালকা শুধু পেশ শুধু আমার নামা কাজগুলো তার পেশ করা হবে আল হিসাব আলিয়াসির শুধু পেশ করা হবে তাকে আর কিছু জিজ্ঞেস করা হবে না আল্লা প্রত্যেকটা কাজ জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে তিরস্কার করবেন আমি প্রত্যেকটা কাজ সম্পর্কে তাকে জিজ্ঞেস করে বলবেন যে এই কাজ তুমি করতে কেন করো তুমি এই কাজ করো নাই হিসাবে আরেকটা হচ্ছে প্রত্যেকটা কাজ সম্পর্কে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন এবং তিরস্কার করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন পর্যায় হচ্ছে হিসাবের আল হিসাব আল আসির কঠিন কঠিন আল্লাহুল কঠিন হিসাব দিবেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে তাকে কি করা হবে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিষয় সম্পর্কে অথবা পাঁচটি বিষয় পাঁচটি বিষয়ের কথা এসেছে যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞেস উত্তর না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এক সামনের দিকে যাওয়ার সুযোগ থাকবে না এত কঠিন হিসাব নেবে তোর মধ্যে একটা হচ্ছে আন উমুরিহি ফিমা আফনা তা জীবন সম্পর্কে কোন কাতে লাগালো ও আন শাবাবিহি ফিমা আবলা তা সম্পর্কে এই জীবনটা সে কোথায় ব্যয় করলো এবং ও আন মালিহি mimma atta sab'ata shomponbol কই থেকে এই সম্পদ অর্জন করলো ও ফিমা আনফাকা এবং এই সম্পদটা সে কিসের মধ্যে করলো এই সম্পদটা কিসের মধ্যে ব্যয় করলো এগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি একবারে पंখার ও पंখদার কাছে কি কি হিসাব দিবেন বাসা বাগানে বসে মানে বসে আছেন তখন রসল উল্লাহাম বলছে এই যে ঠান্ডা পানি তোমরা পান করতেছ এটাও আল্লাহ নিয়ামত তোমাদেরকে জিজ্ঞেস করা হবে এই ঠান্ডা পানি উপর তোমাদেরকে জিজ্ঞেস করো অর্থাৎ প্রত্যেকটি সম্পর্কে তাকে হিসাবে আসির কঠিন হিসাবে মুখোমুখি হতে হবে কিন্তু এই হিসাবে ওই ব্যক্তি সফল হবে যাকে আল্লাহাবুরাহিনে দিবেন আর ছেড়ে দেওয়া হচ্ছে প্রথম স্টেজ আর আসির হচ্ছে তাকে ছেড়ে দিবেন না যে এখানে আটটা পড়ে যাবে যা এখানে আটকে পড়ে যাবে আর যে আটটা পড়ে যাবে সে সামনের স্টেজে বিপদগ্রস্ত হবে তাকে এখানে আটকে রাখা হবে না এখানে সে মানে আল্লাহ কাছে কোনো উত্তর দিতে পারবে না মানে হিসাব দিতে পারবে না रेडीम सब रेडी अमल नामा अटकाना इसल हिस अबुल आलमी কঠিন মানে হিসাবটা আজাদের মত হবে তাদের হিসাব নেওয়া হবে এমন ভাবে যে তাদের হিসাবটাই ভৌমূলতা আজাদ তাদেরকে এমন ভাবে হিসাব নেবেন তাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করবেন কঠিন ভাবে এটা প্রত্যেকটা হিসাব হবে শাস্তি যেটা হিসাব নিয়েছেন মানে হিসাব নিয়ে তাকে নিকাশ করা হবে মানে বারবার কেন করে নেয় কেন কাজ করে নেয় তাকে শাস্তি দেওয়া হবে তিনি চতুর্থ নম্বর হচ্ছে শাস্তি আলাদা আমিন এই চারটি প্রকার হিসাবের মধ্যে একটা হিসাবকে সবচেয়ে সহজ করেছেন সেটা হচ্ছে আল হিসাব বলিয়াছি তবে এই হিসাব থেকে একদল লোককে আল্লাহ আলামিন আলমিনের দিন ক্ষমা করে দেবে হিসাব থাকবে না একদল লোকের কে থাকবে না কেরামতের দিন হিসাব থাকবে না হাদিসের মধ্যে বলছেন আমার উম্মাতে মধ্যে সত্তর হাজার লোক এমন আছে যারা মানে কোন হিসাবের মুখোমুখি হবে না মানে তাদের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে রয়েছে যারা তাহিকুল তৌহিদ তৌহিদকে যারা যথাযথ বাস্তবায়ন করতে পারবে তারা কিন্তু হিসাবের মুখোমুখি হবে না তারা কি হবে না হিসাবে হবে না আর বাকি সমস্ত মানুষ কিন্তু হিসাব থেকে একটু বাদ করবে না সবাই হবে মুখোমুখি হতে হবে হিসাব কি হবে অনেকগুলো তার বান্ধার কাজকে সরাসরি উল্লেখ করে হিসাব করবেন একটা উল্লাম বলেছেন যে বৌমেন কেমত যে হে বান্ধা আমি অসুস্থ হয়েছি তুমি তো আমাকে শুশ্রূষা করো না দেখা করবে। সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে আল্লাহ শুভ তারা হিসাব নেবেন সৈহাদিস বলেছেন সেটা হচ্ছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া নামাজ গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ আল্লাহবুলি সুতরাং গৌলিক এবাদত এবং গুরুত্বপূর্ণ এবাদত যেটা সর্বপ্রথম হিসাব না হবে আর অন্য হাদীদের মধ্যে আসাম বলেছেন যে সর্বপ্রথম বাদ হিসাব হবে আদিমা মানে হত্যা সম্পর্কে হিসাব হবে এটা হচ্ছে যখন বান্দার উদান্তের মৌলিক হিসাব শেষ হয়ে যাবে এর উপরে কি সেটা হচ্ছে তার হত্যা করে থাকে তারা এই হিসাব সর্বপ্রথম হিসাব মধ্যে নেবেন এখানে একদল লোক আল্লাহ আব্দুল আলমিন এই হিসাবের সময় মানে ক্ষমা করবেন মাহারের মধ্যে এবং তারা এই মাসারের যে বড় যে ভয়াবহ তিনটি অবস্থার কথা বলেছি এই তিনটি অবস্থা সহ এই ভয়াবহ অবস্থাতে তিনি সাত দলকে আল্লাহবুল্লাহ কামত দিন তার আশ্বয় সায়াজীবেন এই দিন আর কোন সায়া থাকবে না আল্লাহ এই ছায়া আর কোন সায়া থাকবে না এই ছায়ের মধ্যে আল্লাহ সুবাহ তারা কি করবেন তাদেরকে স্থান দেবেন তার থাকবে মানুষ এই কঠিন অবস্থা হিসাবে মুখোমুখি হবে তাদের কথা সাত দলের মধ্যে মানে এই বিষয় নিয়ে একটা বই লিখেছেন সেখানে সর্বমুখ মানে সাত দল আরো কথা উল্লেখ করেছেন চোদ্দ দল আরো সাত কথা উল্লেখ করেছেন একুশ দল এই একুশ সমস্ত আদিস গুলোকে হাফিজ নাজিয়া রহমাই কি করেছেন দীর্ঘ আলোচনা রয়েছে মানে এই আলোচনার মধ্যে যথেষ্ট হবে না ঠিক আছে এছাড়াও আরো বিস্তারিত পরে যখন হিসাবের বান্ধাগণ যখন হিসাবে মুখোমুখি হবে তখন আল্লাহ আব্দুলের কাছে হিসাব দেওয়ার জন্য যারা উপস্থিত হবে তারা এই কঠিন অবস্থায় মানে তারা দিক ছোটাসুটি করবে তাদের অবস্থা এমন হবে যে তারা অনেকেরই মানে হিসাবের মধ্যে মিজানের কথা আমি বলি গেছি হ্যাঁ হিসাবের মধ্যেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মিজান এই হিসাব আল্লাহ হাবুল আলমী মিজান কি করবেন সেখানে রাখবেন মিজানের বিষয়টি অনেক দীর্ঘ আলোচনা প্রথম কথা হচ্ছে মিজান মানে কেউ বলে যে বিজান বলতে বোঝানো হয়েছে আল আদালকে বোঝানো হয়েছে মানে যেহেতু আল্লাহ সুবাহ করবেন এই জন্য মিজানকে বলেছেন কিন্তু না মিজান মূলত একটা হাকি বাস্তব বিষয় अल्लाह अबुल आलमीन एक मिजान से दाँड करब्बुल आलमीन बान्दारन केजन करब्लैन अथवा बानदा के ओजन करबीट कथा रहे नम्बर कथा क्यों बुध अम नामा के ओजन कर बानदा के ओजन कर सब्यस्त हो আমল নামার কথা হাজির সাব্যস্ত হয়েছে কেউ বলেছেন যে আমল নামা এবং আল্লাহ হবে কারো শুধু আমল নামা অর্জন করবেন মানে যে মনে করবে যে আমার আমল মধ্যে এগুলো কি মানে যার মধ্যে এসে হবে তার আমল নামা করবেন আর যাকে ওজন করলে আল্লাহ উদ্দিন মনে করবেন তাকে সম্মান দেওয়া হবে তাকে ওজন করবেন যেমন আব্দুল্লাহ বলেছেন তখন সাহাবিরা দেখতে পেলেন যে ডালা হচ্ছে ক্রেমতদিনের মধ্যে উহুদ পাহাড়ের ছে বেশি বাড়ি হবে এখন তোমরা একদিন হাসাহাসি করতেছে চিকন কিন্তু কেমতদিন উহুদ পাহাড় তাহলে বুঝা যাচ্ছে যে সেখানে মানুষকে কি করা হবে ওজন দেওয়া হবে কেমন তাকে ওজন দেওয়া হবে বলে সেটা উকুদ পাহাড়ের চেয়েও বাড়ি তো কোনো ব্যক্তিকে সম্মান করার জন্য তাকে কি করা হবে মানে তাকে ওজন দেয়া হবে তাকে মর্যাদা দেওয়া হবে আর কোন করা হবে অথবা ওজন করা হবে আর কেমত আল্লাহ রসুল সাল্লাহ মধ্যে বলেছেন একটা আমার মিজানের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি হবে মিজানের মধ্যে একটা আমার সবচেয়ে বেশি বাড়ি হবে তো আমরা সবাই জানি কিছুটা হ্যাঁ হ্যাঁ না এটা হইছে তাকীলাতান জমতি বিজ বালিয়া বনে ভারী। মহান সুবহানাল্লাহ আদমদি সুবহানাল अजीম এখানে বলাছে কালিমাতান হে হাবীবাতান ইলা রহমান সাকীলাতান ফিল মিজান সাকীলাতান ফিল মিজান সাকীলাতান যে ওজন মানে ভারী হবে সবচেয়ে বেশি ভারী হবে समस्त चेबी आर ला हो दो सम्पर्क असलमान मध्य पेश कर मिजान ने मूलत অনেকে মনে করেন যে আল্লাহ রব কি অথবা বান্ধবাদের বিচার ফচলা করার জন্য মিজান মিজান হিসাবে এগুলো দরকার আছে কিনা দরকার নেই কিন্তু কেন আল্লাহ সুতরাগ করবেন এই জন্য করবে যে আপনার প্রতিবার কারোর সমান্যতা অবজন্ন করবেন যাতে ইনসাফকে তারা মানে সুনির্দিষ্ট করার জন্য আল্লাহ রবুল আলমী মূলত সেখানে মিজান কি করবেন স্থাপন করবেন মিজানের যখন মিজানের মধ্যে মান্দার আমলামাগুলো মানে বাড়ি হয়ে যাবে অথবা হালকা হয়ে যাবে যেটা হালকা হয়ে যাবে আল্লাহুল উড়িয়ে দিবেন এর আমল নামাগুলো উড়িয়ে দিবেন ততানো হবে এরপরে বান্ধারা এগুলো মানে গ্রহণ করার জন্য চেষ্টা করবে যারা মান উয়ুয়া মিন হি যে যার হা যাকে তার কিতাব দেওয়া হবে যারা আমার নামা দেওয়া হবে তখন সে খুশি হবে যারা ডানহাত দিকে নিতে পারবে তারা মানে ডানপন্ত্রী হলো তারাই মাত্রা ও কিতাব ইয়া আহ আসো খুশি হবে হ্যাঁ আসো আমার কিতাব পড়ি আমার দিয়ে বোঝার সাথে সাথে বুঝতে পারবে যে আমার কমপ্লিট হিসাব হয়ে গেছে আমার ডান হাত পর্যন্ত পৌঁছে গেছে মানে এখানে শুধু হিসাব গুলো ক্ষুদাত্ম কঠিন অবস্থা বলতে ময়দানে তখন একদল লোক রসুল হাউদের কাছে আসবেন হাউদ বিশ্বাস করতে হবে আমাদেরকে আর হাউদ এবং কৌশাল দুটো ভিন্ন হাউদ এক জিনিস জানাত আর হাউদটা হবে কোথায় হাসেল ময়দানে হাঁসের ময়দানে যখন মান্দারে কঠিন অবস্থার মধ্যে আসবে তখন রসিউল্লাহ সাল্লাহাম ইমাতে মাহমুদীকে এই হাউদ থেকে কি করবেন স্পেশাল এটা রসুল্লাহ খাস নয় কাউসার আপনাকে আমরা কিন্তু হাউদ সমস্ত রোগীর জন্য হাউদ থাকবে সেখানে উন্মতি মাহমদি এসে কি করবেন পানি পান করার চেষ্টা করবেন শুধু এই থেকে আমাদের যে বিশ্বাস করতে হবে এই এবং এই হাউদের পানীয় সত্য এবং এই হাউদ সম্পর্কে রসুল্লাহম যতগুলো আদিজ বলেছেন সত্য মানে এই এই পর্যায়ের আর এই সম্পর্কে কত বিশাল হবে এ সম্পর্কে উদাহরণ দিচ্ছে মক্কা থেকে আদিন পর্যন্ত ই মানে রাজধানী বর্তমানে আদিন কতটুক দূর হবে আমার মনে হয় কম হবে না এখান থেকে হচ্ছে তিন হাজার কিলোমিটার মতো কাছাকাছি কম হবে না এটা বলেছে বিশাল মানে এই হাউদ কত বিশাল হবে আল্লাহ ভালো জানান একটা উদাহরণ দিয়ে রাসুল উল্লা স্লাম আমাদের বোঝানোর চেষ্টা করছেন করতে পারবে যে বান করবে রসল উল্লাহ এরপর তার কখনো তৃষ্ণা আসবে না তৃষ্ণা শেষ মানে যে তৃষ্ণার কষ্ট বোধ ছিল সেটা নিবার করতে পারবে তবে এখান থেকে এক দলককে মানে দাঁড়িয়ে দেওয়া হবে बलम सुल्लामर हाउजा आ चेस्टा करजू कर তখন রাসলাম তারা কি কাজ করেছে কি দাঁত করেছে তুমি জানো না কি আসার করে জানো মানে তারা দিনের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে এটা হচ্ছে কাউসার মধ্যে রয়েছে পার্থক্য রয়েছে হাউস সেটা মূলত কাউসার নয় কাউসার হচ্ছে না তবে এবংাম সেখান থেকে পান করাবেন আমরা আল্লাহ সুহার কাছে জাল্লাহ রব্লা আমি যাতে আমাদেরকে এই হাউস এ কৌশার থেকে আসলাম হাউজ এ কৌশার থেকে পান করার তহিক দান করব এরপরে তিনটি অবস্থায় মানে কোন মানুষ কোন মানুষের কথা চিন্তা করতে পারবে না তখন একটা হচ্ছে তথায় উৎসব এই অবস্থায় এত ভয়ঙ্কর হবে যখন আমার উড়িয়ে দেওয়া হবে আপনি কি আসবে না বামাতে আসবে মানে এই अत्य भयंकर अवस्था मानस गो जो हाउस पानी पान करते सबसे शांति लाभ करानी पाने कठिन अवस्था बोलते কঠিন অবস্থার মুখোমুখি যখন হবে তখন আল্লাহ সুবাহ আসমান এবং জমিন যা আছে সবগুলোকে প্রশ্ন করেছে তখন লোকরা একটা অন্ধকার অবস্থার মধ্যে পতিত হবে কিন্তু দু সেরাত আগে সেরাতে যেতে পারবে না অবস্থা অন্ধকার হয়ে যাবে তখন আসবে সেরাত ফুল সেরাতটা হচ্ছে মূলত সিরাদ সঙ্গে সাহ্য করতে হয়েছে আমাদের সেরাত যতগুলো সবগুলো জাহান্নাম জাহান্নামের পিঠের উপরে এই সিরাপটা এই রাস্তাটা এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সিরাত এটা রাস্তা নয় এটা কঠিন রাস্তা এর নাম হয়েছে মূলত জাহান নামের উপর হওয়ার কারণে নাম হচ্ছে সিরাত আর ইয়ুল আউিরুন সমস্ত লোক মুসলমান অ মুসলমান সবাই এটা অতিক্রম অবশ্যই করতে হবে অবশ্যই অতিক্রম করতে হবে এখানে আমাদেরকে যে বিশ্বাসগুলো সেটা হচ্ছে এটা হলো জাহান নামের উপর বসানো একটা পোট জাহান পিঠের উপর আল্লাহ তারা বসাবেন এইবার রাসুল্লাহ মধ্যে বলছেন এটা হচ্ছে খুব ধারালো এবং চুলের ছিও অত্যন্ত কোন ধরনের জিনিস বলা যায় খারেজিরা সবাই মিলে একসাথে একটা গ্রুপ বলছে না কষ্ট দিবে যে কষ্ট করে যেতে হবে যে মধ্যে বলেছে এটাই হবে ই এবং সেটা হবে অন্ধকার অবস্থা এই অন্ধকারের মধ্যে আল্লাহ রবহিন মানুষ যে ব্যক্তিদের ইমান কি করবেন নূর দিবেন ইমান অনুযায়ী তাদেরকে নূর দেওয়া হবে সেরা হারিদের মধ্যে দেখবেন সময় নেই জন্য আমরা বলতে পারতেছি না বিস্তারিত আলোচনা করেছে তাদের নূরের কথা তাদেরকে ইমান অনুযায়ী নূর করে দিবেন যারা যতটুকু ইমান তার নূর তত বেশি হবে আর মুনাফেদদের ইমানের নূর দেওয়া হবে সাথে সাথে কি হয়ে যাবে নূর নির্বাপিত হবে নির্বাপিত হয়ে গেলে তারা আর দেখতে পাবে না আর কাফেরদের নূর দেওয়া হবে কিনা আমার নূর আল্লাহ তারা বলতে আস এই রাতের মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় বর্ষা আছে না বর্ষি আছে যে বর্ষি মতো বর্ষা তিন দাঁতের ধার আলো থাকবে মানে বর্ষার মতো যেগুলো মানুষদেরকে ট্রেনে নিয়ে আসবে যেগুলো মানুষদেরকে টেনে নিয়ে আসবে এবং এগুলো তো মানুষ আটকে পড়ে যাবে পেঁচানো পেঁচানো কাটা থারের মতো থাকবে এগুলো তো মানুষ আটকে পড়ে যাবে এই প্রত্যেকটার মধ্যে থাকবে দুই দল হবে সেটাও আমাদের বিশ্বাস করতে হবে দু শুন একদল হচ্ছে পরিপূর্ণ মানে মুক্তি পেয়ে গেছে একবার পরিপূর্ণরূপে মুক্তি পেয়েছে আর হচ্ছে কেটে কুঠে কিছু মুক্তি পাবে কেটে কেটে কুটে কি হবে কিছু আর সবাই মধ্যে কি করতে হবে অবতরণ করতে হবে এই ব্যাখ্যার মধ্যে দীর্ঘ কথা রয়েছে মূলত সহিথা হচ্ছে যেটা সেটাই বলে দিচ্ছি সেটা হল কাম করতে হবে পার্থক্যের করে শেষ নির্ধারিত সময় শেষ হয়ে গেছে নির্ধারিত সময় তো চারটা পর্যন্ত শেষ হয়ে কি সর্বপ্রথম ব্যক্তি তিনি হাদিসের মধ্যে বলতেছেন সর্বপ্রথম ব্যক্তি যিনি সিরাত পার হবো ওদা ও রসুল ইয় আল্লাহম সাল্লিম আল্লাহম সাল্লিম আর আসল মানে এই অবস্থা দেখে তারা দয়া করতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচা আল্লাহ আমাদেরকে বাঁচা আমি তো এই সিরাতের পরে সিরাতের মধ্যে তো মুশ্রিক এবং যাহিত তারা পতিত হয়ে যাবে আর ইমান দার বৃত্তিরা যারা যাদের ইমান আছে ইমানের আলো আছে এরা সবাই বাঘ আসবে বা আসার পরে একটা অবস্থা হবে সেটা হচ্ছে কান্তারা এই কান্তার মধ্যে যারা আসবে তারা এটা হলো কারণ তারা হচ্ছে পরীক্ষা দীর্ঘ কথা আছে সময়ের কারণে আমরা বলতে পারবো না তো এই লাস্ট পরীক্ষাটা কেন হবে ওই ইমানদার ব্যক্তিদের মধ্যে মানে কিছু কিছু কারণে ত্রুটি রয়ে গিয়েছিল আর যে কারণটুকু সবচেয়ে বেশি কাজ করছে সেটা হলো তাদের অর্থমিটিক গ্রেল আছে সবার মধ্যে গ্রেল আছে আমার মধ্যে আছে আপনাদের মধ্যে আছে গ্রেলটা হচ্ছে মনের বিদ্বেষ এটা সবার মধ্যে আছে এই বিদ্বেষটুকু তখন পর্যন্ত থেকে যাবে ওই অবাস্য বানা ব্যাপারে কান্তার মধ্যে এনে কোনো বিহিনের মধ্যে বলতেছেন তাদের সমস্ত অন্তরের গ্রেল আছে সব গ্রোল করে করবো আর বিদ্বেষের মধ্যে কিছু ভাববে না অন্তরকে ফুল পরিষ্কার করার জন্য এখানে দান করা যার যত মাছে যত গেছে যেগুলো আদার করার কথা ছিল কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দিবেন সবাইকে বড় সমস্যা হবে না মানে যেহেতু আটকানো হবে না এখানে শুধু একদম লোকটা আটকানো এখানে একটা একটা দাঁড়া করার হবে এ কাজটা ভয়ানক বুঝলেন এখানে রাহিম আর শুধু রাহিম বুঝেন তো আত্মীয়তার সম্পর্কে সে দেখা যাবে সে বিপদ হবে আর বাকি যারা আছে বাকিরা চলে যাবে সে একটু তার জিল হবে দেরি হয়ে যাবে জানারে যাওয়া তার কি হবে দেরি হবে আত্মীয়তার সম্পর্কের কারণে কিন্তু বাকি যারা আছে এরা সবাই জাননাতে পৌঁছবে এরা সবাই কিন্তু কোথায় বুঝবে জাননাতে বসবে জাননাতে পার হয়ে যাবে কিন্তু এখানে তাদের মর্যাদা গ্রেড কি হয়ে যাবে নির্ধারণ হবে কার কতটুকু কারণদের মধ্যে কি গেল আছে রয়ে আদায় করে নেই কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এরকম হতে পারে অনেক লোক আছে অনেক ভুলে ভুল বসে অনেকের শ করেছে যেমন আর এজন্য করেছে জানা না এখন তার কাছে ক্ষমা চায়নি কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আল্লাহর কাছে কমা চাই সে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা ওই জায়গাতে গিয়ে ধরা পড়ে যাবে এখানে মানে এটা হচ্ছে একবার শেষ মানে মানে আটকা পড়বে যে এখানে এই এই দোষ রয়ে গেছে আল্লাহ তারা করে সবাইকে যারা অতিক্রেম করবে এখান থেকে তারাই কেবলমাত্র একদম লোক যারা জানতে যেতে পারবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে যেটা চিনন্তন নিবাস জান্নাতে প্রবেশ করতে পারবে আর জান্নাত এবং জাহ্নাম সম্পর্কে ইনশাআল্লাহ আমরা অন্য সময় যদি কোনো সুযোগ থাকে অন্য একটা আলোচনা মানে অনেক দীর্ঘ আলোচনা আলোচনা করলাম এই ধারাবাহিক থেকে আমরা এই ধারাবাহিকতা মানে পেয়েছি এবং এটুক নিয়েছি এর মধ্যে কেউ কেউ এদিক সেদিক করেছে মানে কোনো কিতাবের মধ্যে কোনো কোনো বইয়ের মধ্যে উল্লেখ করেছে এভাবে উল্লেখ করেছে বিভিন্ন ধারাবাহিকতার কথা উল্লেখ করেছে তবে মানে এটাই হচ্ছে হ্যাঁ মোটামুটি জান্নাতি হ্যাঁ তারা জান্নাতি হবে কিন্তু তাদের জানাতে গ্রেড গ্রেড টা নির্ধারণ হবে কান্তার মাধ্যমে এই সেখানে গ্রেড নির্ধারণ করবে আল্লাহ মানুষ এবং সেরাত এবং কান্তারা দুটা ভিন্ন ভিন্ন জিনিস যদিও মানে আল্লাহ রহমতুল্লাহ সিরাদকে কান্তারা কান্তারাকে সিরাজ হিসেবে দেখেছেন এবং এটাকে অনেকে সমর্থন করেছেন অনেকে তাদের বইয়ের মধ্যে কান্তারা এবং সিরাদ একটি জিনিস হিসেবে উল্লেখ করেছেন কিন্তু বিশুদ্ধ হচ্ছে মূলত কান্তারা এবং সিরাত দুইটি ভিন্ন ভিন্ন জিনিস এবং লাস্ট যেই মানে পজিশন সেটা হচ্ছে কান্তারা এবং এর এরপরেই মূলত জান্নাত আর জাহার নামীরা মূলত ওই সিরাতের পরে জাহার নামে কি হয়ে যাবে কেটে পরে যাবে কেটে পড়ে যাবে কোনো তারা ইংরেজিতে নাম দিয়েছে যখন এই যে ঝগড়া বিভাগ ধরেন তখন আসলে কথাবার্তাটার মধ্যে বিদ্বেষে চলে আসে ধরেন তারা আমাদেরকে আমাদের আলেন বা আপনারা যা আপনার আমার জমিনের কাপড় তৈরি এদের ব্যাপারে মনে একটি বা বিদ্বেষ আসে এই জিনিসটার ব্যাপারে যেটা কোন ব্যক্তির প্রতি আপনার অন্তরে অতিরিক্ত ঘৃণা যে ঘৃণা আপনার হক নেই সেই ঘৃণা হচ্ছে বিদ্বেষ আর এটা হচ্ছে ওয়াইজি বড়া এবং এটা তো কারণে তাকে আমরা অবশ্যই ঘৃণা করবো কারণে তাকে অবশ্যই ঘৃণা করব। ঠিক আছে মানে এটা আমরা অবশ্যই তাকে ঘৃণা করবো করা এটা বিদ্বেষটা বিদেশে তাহা প্রশ্ন করার জন্য যেটা করছেন না সবাই তো সাফাত যাহা সাফাতের শেষে সেটা জানাতে প্রবেশ করার জন্য তাদের সবার সবাই সাফাহাত করবে নাহলে তো কেউ যাহাতে ঢুকতে পারবে না মনে বলি খেয়াল করছি তার উড়িয়ে কারণে ছুটি গিয়েছে সাত নম্বর এটা হলো জানাতে প্রবেশ করার জন্য সুপারিশ করবেন সর্বশেষ জানাত বাসী জানাতে প্রবেশ করার জন্য হয়তো কেউ জানাতে প্রবেশ করবে এবং সর্বপ্রথম জানাতে প্রবেশ করবেন যেহেতু তিনি রাহমতুল্লাহ আলমিন তো এই জন্য তার রহমতের মাধ্যমে তারা উপকৃত হয় তাদের জন্য সুপারিশ করা হয়নি না না আত্মীয় কাকে বলে আর বাকি আত্মীয় হতে পারবে না না মানে আপনি এদের সাথে সুজন্যতা মানে রক্ষা করবে সম্ভব না যারা কয়েকটা যেমন নামাজ পরে রোজা রাখে কিন্তু যাটাতে অনিয়মিত এবং তো যা টাকা টাকা সত্য করতেছে। এই যে কেউ কাফের পুত্র দেই নাই। এদেরকে এদের সাথে সম্পর্ক বজায় রাখবে। শুধু সালাত যা ত্যাগ করবে তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে। তাদের জন্য দোয়াও জায়েজ নেই। তাদের জন্য কোনো কিছু জায়েজ না। সালাত ত্যাগ করে দেখো। অন্য অন্যগুলো ত্যাগ করে তাদেরকে সম্পর্ক বজায় করতে হবে। বেदातীদের সাথে বেदात যতটুকু আছে ততটুকু গিনা করতে হবে আর বাকিটুকো তাদের সাথে সম্পর্ক রক্ষা করবে। আগ্রহ যদি করে সিরকে আগ্রহ করে তাদের বুঝালে বুঝে না তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না তাদের সাথে সম্পর্ক শুধু সৌজন্যতা মানে আদম সন্তান হিসেবে তারা সৌজন্য পাবে মানুষ হিসেবে তারা সৌজন্যতা পাবে কিন্তু তাদের প্রতি অতিরিক্ত কোন আচরণ বাইরে আছে এখন আমি বুঝাইলাম দুইবার দাওয়া দাওয়া সুজনতা রক্ষা করতে হবে তাদের সাথে যদি সরাতা না করে তাহলে সুজনতা সুজন্যতা রক্ষা করা তারা কাফের দের সাথে আচরণ করা দরকার সেটা করেন তাদের টাকা পয়সা দিয়ে তোকে নামাজের জন্য মানে কারণ এটা টাকা পয়সা দিয়ে যদি নামাজের জন্য তাদের জানতে পারেন এটা আপনার জন্য লাভ ঠিক আছে সেটাই প্রশ্ন অংশ মানে ইসলাম জিনিসের ক্ষেত্রে